أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وَزَوجَنَاهُ ببحورٍ عين وََّذينَ آمَنُوا وَاتَّبَعتهُمْ ذَُّةهُ بإمَانٍخَقناَا ألحقنا بِهِم الحَقناَا بِِمْ ذُّّتَهُم وَمَا أَلَتناَاهُم مِنْ عمللِهِم مِ شَي كلُلُم رئِن بِمَا كَسَبَ رَهِي وَأَمْدَدْنَاهُ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَّا يَغْوُونَ فِيهَا وَلَا تَأْثِيمًا آيَةٌ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَانَ نَحْنُ لُؤْلُؤًا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 আর এক সপ্তাহ আগামী সপ্তাহে তাফসির আশা করা যায় এই সুরাটি শেষ হবে গত সপ্তাহে জাহান নামের বেশ কিছু সিন আল্লাহ উল্লেখ করেছিলেন কিরকম কষ্ট হবে সেখানে আর কাফেরদেরকে গুণাদবর কর আর না কর সবটাই সমান তোমরা যা করছিলে আমল তারই পুরস্কার যা তার প্রতিদান আজকে তোমাদেরকে পেতে হবে যাহার নামের কঠিন শাস্তির কথা আলোচনা করেছিলেন আল্লাহ তালা পাশাপাশি মমিনদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে জান্নাতের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছেন আল্লাহ তালা আজকের আয়াতগুলোতে নিশ্চয়ই যারা মুতাকিন তারা থাকবে জান্নাতে এবং নাইমের মধ্যে মুতাকিন যারা তাদের জন্য আল্লাহ তালা জাহান্নাম নয় তাদের জন্য পুরস্কার আছে জান্নাত এই জান্নাতের মধ্যে কি আসে ভরপুর আসে এই জন্য আল্লাহ বলে এবং নিয়ামতে একটু অতিরিক্ত গুণ অর্জন করতে হবে প্রকৃত মুসলিম প্রকৃত মমিনে পরিচয় হবে তিনি মোত্তাকি হবেন মোত্তাকি কিভাবে হয় লোকেরা মোত্তাকির পরিচয় কি এর গুণগুলো শেফাত গুলো আল্লাহ তালা কালামে পাকে বলেছেন এই কোরআন হেদায়ত দেবে কাদেরকে মুতাকিদেরকে এখন আল্লাহ বলেছেন মোত্তাকি তোমরা চেন জানতে চাও কারা মুতাকি হবে কোন কাজগুলো করলে মোত্তাকি হওয়া যায় এরপর আল্লাহ তালা বয়ান করছেন তারা কি করে মানে তাদের আল্লাহ তাল ইমানগুলো আছে আরকানুল ইমান সবগুলো তো গায়েব এই আরকানুল ইমান ইমানের রোকন কয়টা কয়টা জিনিসের প্রতি মানুষের ইমান আনা লাগে এগুলো জানতে হবে এক নম্বরে মুতাকিদের গুণ ইমানের আর কয়টা রোকন কয়টা ছয়টা অথবা কেউ কেউ বলেন সাতটা প্রথমটা কি আমান তো আল্লাহর প্রতি প্রতি ভিত্তিতে এর বিপরীতে আছে তৌহিদকে বুঝতে হবে সেরেক থেকে দূরে থাকতে হবে ইমানের প্রথম রোকন গেল তারপর কি ওমালা ইকাতি ফেরেস্তাদের প্রতি ইমান যে আকিদের উপরে ইমান আকিদের উপরে আমাদের আলোচনা হয়েছে কয়েক সপ্তাহ ইনশা আল্লাহ আরো হবে কয়েক মাসে তারপরে অকুতুবিহি কিতাবগুলোর প্রতি ইমান অরুসুলহি সমস্ত আম্বি কেরামের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান তারপরে ওলকাদেখাই রিহার রিহিমিন আল্লাহ তা আল্লাহ তাকদিরের ফয়সলা যা কিছু ঘটে সবগুলো আল্লাহ তালার হুকুমের বাইরে কিছু ঘটে না ফয়সালা হয়ে থাকে আল্লাহ তালার কাছে ছয়টা হলো মেইন তো কেউ কেউ আর একটা যোগ করে সারটা বানিয়েছেন এটা আসলে মৃত্যুর পরে পুনরায় জিন্দা হওয়া তো আখ ভিতরে চলে আসে তাহলে এটা হচ্ছে তারপরে আল্লাহ কি গুণ বলেছেন সুরাব আকার দুই নম্বর গুণ ইমানের পরে কায়েম করে পাঁচ বক্ত নামাজ ফরজ নামাজকে কোনদিন না, জামাতের সাথে পড়ার চেষ্টা করে নামাজের মাসালাগুলোকে ভালো করে জেনে পড়ে খুশো খুঁজুর সাথে তারপরে এটা হল দুই নম্বর গুণ বলেন মোত্তাকিদের তিন নম্বর গুণ কি বলেছেন হন ইনফেকুল আমি যে তাদেরকে যা রেজেক দিয়েছে সেখান থেকে দান খয়াত করে দান খরাতের মধ্যে এক নম্বর কোনটা হার আসে মর্যাদার দিক থেকে সব দিক থেকে সবচেয়ে বেশি কোনটা তারপরে তারা নফল সদা দান খরা করে তাহলে জাকাত দিতে হবে ঠিক মতো আর আল্লাহ রাসায় খরচ করার অভ্যাস জারি রাখতে হবে অবিল আেরাতে হুন ইউ এই আ খেরাতের উপরে তাদের ইকিন আছে যেটা একটু আগে আমরা ইমানের রকম গুলোর আলোচনা করলাম তারপরে এই গুণগুলো বলে আল্লাহ বলেন এগুলো যাদের মধ্যে আসে তাদের আল্লাহ হুদমিম এই লোকগুলো আল্লাহর হৃদায়তের উপরে আসে এরা হল কামিয়াব তাহলে মুতাকিদের পরিচয় এখানে পাওয়া গেল এরকম অনেক আয়াতে আল্লাহ তালা মমিনদের মুিদের পরিচয় দিয়েছেন সুর আল মমিনাহ মমিন উন আল্লাহ হুম ফল হিম খাশুন এভাবে করে আল্লা তালা আয়াতে সুন্দর সুন্দর কিছু গুণ বলেছেন আর শেষ করেছেন তারা ফের দাউস এর উত্তরাধিকারী হবে ফের দাউস হবে সেখানে তারা সারাদিন থাকবে সারা জীবন থাকবে কোনদিন শেষ হবে না তাহলে এই যে কোয়ালিটিগুলো গুলো মোমিনদের সেফাত এগুলো আমাদের অর্জন করতে হবে অন্য জায়গায় আবার এসেছে অবিল আসার তারা রাত্রে জেগে উঠে আল্লাহ তালার কাছে অনেক কান্নাকাটি করে তওবা করে জোয়া করে জান্নাতের জন্য দরখাস্ত দেয় তাহার পরে তারা এইভাবে করে এই সমস্ত গুণগুলো যেগুলো এসেছে এগুলো অর্জন করলে এরা মোত্তাক্ষি হবেন সেই মোত্তাকিদের জন্য আল্লাহ তালা ফি জান্নাত ইমানিম তাদের জন্য আল্লাহ তান্নাত এবং সকল রকমের নামও দিয়ে ভরপুর করে দিয়েছেন সেখানে তারা সেখানে সেখানে তাদেরকে অনেক ফল ফলাদি যত রকমের খাবার দাবার আছে সবগুলোকে উনারা সেখানে এনজয় করবেন ফাঁকেহীন ফাঁকে হা থেকে ফাঁকে ফল ফ্রুট তো বলতে এখানে একটি অর্থ হল তারা সেখানে ফল ফ্রুট কত যে খাবেন। অনেক রকমের ফল ফ্রুট সেখানে থাকবে এটা যেমন আছে আবার এর ভিতরে ফাঁকেহীন বলতে বিভিন্ন রকমের আরামের ব্যবস্থা যেখানে আছে এটাকেও ফাকিহুন আরবিতে এই তাফাক্ষ অর্থে ব্যবহৃত হয় সারেহীন অর্থেও এসেছে ফাঁকে তারা সেখানে হাসি খুশি আনন্দ ফুর্তি যত রকমের আছে সবকিছু ওনারা ভোগ করবেন এনজয় করবেন তাহলে শান্তি আর আরাম আর ভোগ করার জায়গা কোথায় যান না এই দুনিয়ার মধ্যে কতদূর ভোগ করা যায় বলেন আমাকে কদ্দূর খাওয়া যায় কতদূর এনজয় করা যায় কতক্ষণ নিশ্চিন্তে থাকা যায় কত রকমের দুশ্চিন্তা মাথার মধ্যে ঢুকে কত খবর আসে কত টেনশনে থাকা লাগে এই জন্য ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলীকে একদিন জিজ্ঞাসা করলেন আচ্ছা মৌমিনের একটু রেস্ট কোথায় হবে কোন সময় মোমেনের রেস্ট দেওয়া দরকার রেস্ট থাকা দরকার মানে তিনি বুঝতে চাইলেন যে দিনের কাজ করতে গেলে এবার করতে হলে তো শুধু থাকা লাগে অনেক কাজ করা লাগে করা লাগে আরাম কতক্ষণ নেওয়া যায় একটু রেস্ট নেওয়ার জন্য কতক্ষণ সময় নিলে ভালো হয় তখন তিনি উত্তর দিলেন মমিনের জীবনে রেস্ট এবং আরাম জান্নাতে যখন প্রথম একটি পা দিবে তখন সে আরামের চিন্তা করবে আসল আরাম ওখানে দুনিয়াতে আরামের কি চিন্তা করা যায় সবচেয়ে আরামের জায়গা কোন জায়গায় আছে এই আরামের পিছনেও দেখা যায় ব্যারাম আসে এই আরামের পিছনে শান্তির পিছনে অশান্তি লেগে থাকে আনন্দ ফুর্তির পেছনে আবার দুঃখ দুর্দশার খবর আসে কাজেই আসলে মানুষের নিশা আনন্দের আশা ভরসা যেগুলো মাথার মধ্যে কল্পনা আসে এগুলো সবগুলোকে একদিকে ফোকাস করে দিতে হবে ডাইভার্ট করে দিতে হবে কোন দিকে যে মন তোমার ভোগ করার চাহিদা আনন্দ ফুর্তির চাহিদা এগুলোকে জমা রাখো একদিন আল্লাহ তোমাকে দেবেন সেটা পাওয়ার জন্য আরো ত্যাগ করো আরো কোরবানি করো আরো কষ্ট করবর করব আদাবাহিম তাদের রব তাদেরকে যে নিয়ামত দিয়ে ধন্য করলেন এগুলোর মধ্যে তারা আনন্দে ভোগে ডুবে থাকবে আর তাদের রব তাদের প্রতি এহসান করবেন সমস্ত কষ্ট দুঃখের যে আজাবুল জাহিম আছে জাহান নামের আজাব আছে সেটা থেকে আল্লাহ তালা তাদেরকে সেভ করে দিবেন। তাদের এমন একটা নিশ্চিন্ত তারা হয়ে যাবে আর কোনদিন জাহান নামের চিন্তা তাদেরকে করা লাগবে না এটা কি তারা তো জাহান নাম দেখে জান্নাতে যাবেন জাননাতে যাওয়া লাগবে রাস্তা কোনটা জানেন জান্নাতে যাওয়ার রাস্তাতে একটা সেটার নাম কি আপনারা পুল সেরাত বলেন পুল মানি সেরাত সেরাত মানি পুল একটাই আরবিতে বলে। আর ফার্সি উর্দুতে হলো পুল বাংলাতেও পুল এই পুলটা এই জাহান নামের উপরে সবাই এই ব্রিজের উপরে ক্রস করে জাহান নামের উপরে দিয়ে ব্রিজ ক্রস করে জাননাতে যাবে এইটা নামে হলো সেরথ ওয়ারি দুহা তোমাদের সবাই এই ব্রিজে উঠা লাগবে জান্নাতে যাওয়ার জন্য ব্রিজে উঠলে নিচে কি দেখা যাবে জাহান্নাম সেটা দেখে মোত্তাকিরা যে কি ভয়ে থাকবে টেনশনেও থাকবে কিন্তু আল্লাহ তারা দ্রুত গতিতে পার করে নিয়ে যাবেন টেনশন ধরার আগেই জান্নাতের ক্রেন ধরার জন্য চেষ্টা করবে ধরার আগেই আল্লাহ পার করে নিয়ে যাবেন দ্রুত গতিতে ওই জাহান্নাম তারা দেখবেন দেখে জান্নাতে গিয়ে তাদের কিছু হাত ছেড়ে বাঁচবেন তারপরে আল্লাহ সুসংবাদ শুনাবেন যে আর কোনো টেনশন নাই জান্নাতে ঢুকে গেছো আর কোনো টেনশন নাই এবার তারা প্রশান্তি পেয়ে যাবেন তাদেরকে জাহান নামের আজাব থেকে একদম সিকিউরিটি দিয়ে দিয়েছেন নিরাপত্তা দান করেছেন আর এই জান্নাতের মধ্যে তোমরা আসো কোনো কাজ করা লাগবে না কি কাজ আছে শুধু খাও আর পান করো যা তোমরা দুনিয়ার মধ্যে আমল করেছিলে কষ্ট করে দিনের আমল করার জন্য করার জন্য একটু আরাম কি লাগে না একটু কষ্ট করা লাগে না কষ্ট করে করে তারা আল্লাহ উল্লেখ করে বলবেন একটু কষ্ট করে আমল করেছিল যে আজকে তার বিনিময়ে খাও আর পান করো কোনো কাজ করা লাগবে না আর কোন কাজ নাই তোমাদের আর কি করবে মু কাজ নাই তোমরা চেয়ারে ইজি চেয়ারে আরাম কে সোফা সেটির মধ্যে বসে বসে গল্প গল্প করবে একে অপরের সাথে কথাবার্তা বলবে কোনো কাজ নাই কোনো টেনশন নাই কোনো বিল দেওয়ার চিন্তা নাই কোনো ট্যাক্স পে করা লাগবে না শপিং করা লাগবে না চাকরিতে দেওয়া লাগবে না দোকান করা লাগবে না কোনো টেনশন নাই কোনো টেনশন নাই মুর থেকে ইন আলাসুরি মাসরুফা সারি সারি চেয়ারগুলো যার যেখানে বন্ধু কার সঙ্গে আড্ডা দিতে মনে চায় গল্প করতে মনে চায় বসে বসে খালি গল্প করো এত সময় নষ্ট হয়ে যাবে গল্প করে এই মুশকিলের কথা না কোনো কাজ নাই বেকার সময় কাটবে কে আমি কেউ কেউ দুশ্চিন্তায় আসেন এরকম বসে থাকবে সাথে ব্লাড প্রেশার হয়ে যায় কিনা এই সমস্ত কোনো দুশ্চিন্তা আছে কোনো দুশ্চিন্তা নাই সেখানকার আল্লাহ তালা শরীরকে এমন বানাবেন ব্লাড প্রেশার হওয়ার প্রশ্নই আসে না অসুখ হওয়ার প্রশ্ন আসে না এমন সিস্টেম আলো মিলবে না আপনি বসে থাকলে আপনার ওজন ডিফারেন্ট ওয়ার্ল্ড ডিফারেন্ট সিস্টেম দুনিয়ার কোনো সিস্টেমের সঙ্গে তুলনা করে টেনশনে পড়ার দরকার নাই একদম বসে থাকলেও আপনার স্বাস্থ্য নষ্ট হবে না এবার ফেস এবার নজওয়ান হয়ে আল্লাহ তালা আপনাকে টিকাই রাখবেন আর এত সুন্দর মজার খাবার এত সুন্দর ফল এত সুন্দর পানীয় বন্ধু গল্প এখন তো দরকার। সেটা কোনটা। এখন। আল্লাহ তালা বিবির কথা বলতেছে এত আরামে থাকলে একটা জিনিসের তো বেশি দরকার হয় সেটা কথা আল্লাহ বলছেন আর তাদেরকে দাম্পত্য জীবন গড়ে দেব আমি নারীদেরকে দিয়ে আমি বেশ ব্যবস্থা করে দেব একজন এইন এই মহিলাদেরকে বলা হবে হুর হুর কেন বলা হয় হুর হাইরান থেকে এসেছে মানে এত সুন্দরী হবে তাদের দিকে দেখলে জান্নাতির মাথা খারাপ হয়ে যাবে সোদা কথা এই যে হয়রান হওয়ার কথা যেটা মানে এইরকম দেওয়ানা হয়ে যাবে তাদের পেছনে সোদা কথা দুনিয়ার জন্য দুনিয়ার মধ্যে বেশি দেওয়ানা হয়ে গেলে এটা নেগেটিভ কিন্তু জান্নাতির বেশি দেওয়ানা হয়ে গেলে কোনো নেগেটিভ কিছু নাই আল্লাহ তালা শুধু এনজয় করার জন্যে এরকম সুন্দর এটা হলো হল যাকে দেখলে তার সৌন্দর্য এত বেশি যে মানুষের মাথা ঠিক থাকার কথা না এটাকে বলা হয় হৌর আর ইন আইন থেকে এসেছে আইন মানি হল চোখ তাদের চোখের সৌন্দর্য সে অনুপম অপরূপ মানুষের একজন মানুষের সবচেয়ে সৌন্দর্যটা ফুটি ওঠে শরীরে কোন অঙ্গের মধ্যে চেহারার মধ্যে আর চেহারার মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা চোখ দুটো আর সে চোখগুলোকে আল্লাহ তালা অপূর্ব সুন্দর করবেন এই ব্যাখ্যা এসেছে যে চোখের যে সাদা এবং কালো দুটো জিনিস আছে না এগুলো অনেক বড় হবে এটাকে বলা হয় বাংলাতে ডাগর আঁখি বড় বড় চোখ এটা হচ্ছে সৌন্দর্যের অন্যতমে একটি চিহ্ন আল্লাহতালা সৌন্দর্যের জন্য যে সমস্ত জিনিস যেভাবে রাখা দরকার তার একটা উত্তম সর্বোত্তম ব্যবস্থাপনা দিয়ে আল্লাহ তৈরি তৈরি করে করে রেখেছেন এবং আল্লাহ এই নিয়ামত গুলো যে দেবেন তারা বসে বসে সেগুলোকে এনজয় করবে অন্য আয়সরাতে এসেছে মাসফুফা যে সোফা সেট গুলো পাশাপাশি রেখে গল্পগুজব করবে আলা আল আসাকিন অন্য জায়গায় এসেছে যে তারা সামনাসামনি বসবে দুনিয়াতে আপনার কার সঙ্গে গল্প করতে বেশি ভালো লাগে আপনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কিছু আছেন না যাদের সঙ্গে একটু দেখা হলে কথা বলতে মনে জান্নাতেও যদি এরকম মনে চায় আল্লাহ সেই ব্যবস্থা করে দেবেন এইভাবে করে যে কোনো চাহিদাকে আল্লাহ তালা পূরণ করে দেবেন এই এত নিয়ামত এনজয় করবেন তখন মনে পড়বে আরে আমি এত নিয়ামতে আছি এখন আমার ছেলে মেয়েগুলো কোথায় আছে আমার পরিবারের সদস্যরা কোথায় আমার মা বাবা কোথায় একটু নিয়ামত পাওয়া গেলে তখন কিন্তু পরিবারের যারা একটু মানুষ তারা চায় যে আমি একা সুখ করি না একটু একটু সবাইকে শেয়ার পরিবার। মনে আসে না আমি একবার মালয়েশিয়া থেকে আসছিলাম আমার আম্মা অসুস্থ হসপিটালে দেখতে গেছি তো মসজিদে নামাজ পড়তে গেছি কিছু আঙ্গুল নিয়ে এসেছিলাম ওই সময় আমাদের দেশে এত সচরক আঙ্গুল পাওয়া যায় না অনেক আগের কথা মালয়েশিয়াতে জানছি আমার এই মসজিদে লোকাল মসজিদে নামাজ পড়লাম আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের ওখানে একজন বুড়ো মুরব্বী খুব নামাজ পড়তেছেন কথা বলার সঙ্গে পরিচয় করলাম যে কি অবস্থা করতে উনি একজন রুগী দেখতে আসছেন তারপরে বাড়িতে চলে যাবেন তা আমি কয়েকটা আঙ্গুর এনে ওনার হাতে দিলাম আমার আমার কাছে থেকে দিয়ে দিলাম যে আমার খুব দয়া আসলো খুব গরিব মানুষ আর খুব নেকর মনে হলো তা আঙ্গুরগুলো দিলাম তো উনি খাইলেন না এখন খাবো না বাসায় গিয়ে পরিবারের সদস্য দিয়ে একজনকে ভাগ করে একটা যেটা করে খাবেন চার পাঁচটা পাঁচ সাতটা আঙ্গুর বেশি না বড় বড় আঙ্গুর যেটা আমাদের দেশে পাওয়া যায় না তো উনি মুখে দিয়ে খেলেন না রেখে দিলেন কারণ আর কার কথা মনে পড়লো পরিবারের সদস্যদের কথা মনে পড়লো যে এরকম একটা আঙ্গুর তো তারা সহজে দেখে না রেখে দিলেন আমার খুব অ্যাফেক্টেড হয়ে গেলাম যে মানুষকে আল্লাহতলা এরকম করে নিজে নিজের যখন একটু সুখ শান্তি থাকে নিজের ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজনকে শেয়ার করাতে চায় বিশেষ করে ভালো মানুষেরা যারা একেবারে স্বার্থপর না তারা এইভাবে করতে চায় তো জান্নাতের মধ্যে এত নিয়ামতে যখন ভরপুর থাকবে তখন ছেলে মেয়েগুলোর কথা মনে পড়বে মা বাবার কথা মনে পড়বে তাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না কাছে কি করা যায় তাদেরকে আল্লাহ তালা তাদের কাছে থাকার ব্যবস্থা করে দেবেন তখন আল্লাহ তালা কি করবেন সে কথা তিনি এখানে বলে দিচ্ছেন যারা এভাবে ইমানদার হয়েছেন পৃথিবীর মধ্যে এবং আখরাতে এই জান্নাতে যাওয়ার জন্য মোত্তা হওয়ার কোয়ালিটি অর্জন করে এঞ্জয় করছেন তাদেরকে আমি আরো কিছু পুরস্কার দেবো তারা যদি তাদের ছেলে মেয়ে গুলো তাদের সন্তান সন্ততি নাতি নাতিন পর্যন্ত দুরা বলতে শুধু ছেলে মেয়ে নয় আগামী জনগোষ্ঠী নেক্সট জেনারেশন আপনারা ছেলে মেয়ের মাধ্যমে যে দূর যায় সবগুলোই দূর আমরা হলাম দুর রিয়াতে আদম আমরা আদম আলাহ সাল্লামী দূর রইয়া যে দূর যায় দূর সব আমাদের দূর রইয়া বহুদূর যাবে আল্লা দিলে ছেলে মেয়ের পরে নাতি নাতিন নাতি নাতিন পরে তারপরে যা আসে তারপরে যা আছে সবগুলো আমাদের দূর আল্লাহ তালা অন্তত যাদেরকে আমরা চিনব কাছাকাছি দেখতে চাইবো যাদেরকে দেখেছি যাদের ব্যাপার না আছে। আল্লাহ তালা বলেন যে এদের আউ্লা ছেলেমে নাতি নাতিন এদেরকে এরা যদি ইমানের উপরে ওরাও থাকে ওদেরও মিনিমাম কিছু নেক আমল থাকে এবং তারাও জান্নাতে যায় কিন্তু আমলের মধ্যে ব্যবধান থাকে যে পিতা মাতা টপ ক্লাসে গেছে ছেলে মেয়ে মোটামুটি যে আমাদের ছেলে মেয়েগুলো আমাদের মতন একই কোয়ালিটি জাননাতে চলে আসতে পারত এই তামান্না করার সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে অটো প্রমোশন দিবেন। দিয়ে এই পিতা মাতার কাছে এনে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন তাদেরকে কি করে দেবো জয়েন করে এবং কি যদিও তাদের আমল এর না পৌঁছে প্রমোশন দিয়ে এদের কাতারে তাদেরকে নিয়ে আসবো এখন এটা তো হচ্ছে কথা হ্যাঁ আল্লাহতালা বলেছেন অন্য জায়গায় ওয়াল্লাযীনা আমানু ওয়া ত্বাবাতু ذুরিয়াতুম বিঈমানিন আলহাকনা বিহিম ذুরিয়াতাহুম হ্যাঁ এভাবে এসেছে তারপরে পিতা মাতার কথাও এসেছে অন্য হাদিসে এসেছে যে এই যে সিলেমের কথাই এখানে আসছে এখন পিতা মাতার জন্য ছেলে মেয়ের কথা তাদেরকে এনে যোগ করে দিবেন এখন আপনার যদি মনে চায় যে আমাকে আল্লাহ খুব ভালো কোয়ালিটি তখন আল্লাহ তালা ইমাম আমাদের হাম রহমতুল্লাহ একটা হাদিসে বলেছেন যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সাদ করেছেন না এখন কিছু লোক দেখবে যে হঠাৎ করে তাকে আল্লাহ তালা জান্নাতের যে জায়গা বরাদ্দ করে দিয়েছিলেন সেখানে থাকা শুরু করেছে পরে হঠাৎ করে একদিন দেখে যে তার প্রমোশন হয়ে বলা হচ্ছে তাকে আরেক হাই ক্লাসে জাননাতে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে আশ্চর্য হয়ে যাবে যে আমার আমল তো আমাকে ওই জায়গায় রাখার কথা এখন থেকে প্রমোশন বহু হয়ে গেছে উপরে দিকে চলে যাচ্ছে তখন সে বলবে আল্লাহ এত প্রমোশন দিয়ে উপরে নিয়ে আসলেন টপ ক্লাসের জাননাতে এটা কোথেকে হলে কেন হলো আমার আমন তো ওখানে পৌঁছতেছে না তখন আল্লাহ বলবেন যে তোমার ছেলে মেয়ে বাণী রেখে এসেছিল তারা দুনিয়াতে তোমার জন্য ইস্তেকফার করেছিল রামহুমা কামর আব্বায়ান সবই রা বলেছিল তারা নেক আমল করেছিল রব্বির ফুলি ওয়ালি ওয়ালি দাইয়া এইগুলা বলে দোয়া করেছিল এখন তারা টপ ক্লাস জাননাতে আসে তাদের আমল তোমার থেকে ভালো এখন তাদের দিলে তা মান্না এসেছে যে আল্লাহ তালা কাছে তারা চাচ্ছে তোমরা তাদের কাছে চলে যাও এই তাদের দুনিয়ার দোয়া এবং আমল আর তাদের নিজেদের আমলের হাই ক্লাসের যে পজিশন সেই কারণে আল্লাহ তালা প্রমোশন দিয়ে তোমাদেরকে তাদের লেভেলে পৌঁছিয়ে দিলেন তাহলে এই হাদিস প্রমাণ করছে যে পিতা সন্তানের আমল থেকে ধন্য হতে পারে এখন এই রকম আমলগুলোকে তৈরি করা কি পরিমাণ যে নিজেরা নিজেদের জন্য নিজেদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে আমন তার বানানোর জন্য নিজেদের পিতামাতার জন্য দোয়া করা এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে গোটা পরিবার এক্সটেন্ডেড এক্সটেন্ডেডি এক জায়গায় জাননাতে থাকার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন এর চেয়ে বড় প্লান আর কি দরকার আছে বলেন এই প্ল্যানটা সবার আগে হওয়া দরকার না পরিবারের ছেলে মেয়েদের সুখ শান্তির জন্য কোথায় বাড়ি করব। এই দেশে করব না বাংলাদেশে করব। এগুলো যেভাবে আমাদের দ্বারা হয় নাজায়েজ না আছে। কিন্তু এই প্ল্যানটাই তো বেশি করি আমরা আর জানলাতে একসঙ্গে থাকার জন্য সবাই মিলে সবাইকে উৎসাহিত চেষ্টা করা এই কাজটা তো আমাদের কমতি থেকে যায় এইটার পেরেছনে আমাদের একটু কম বোধ হয় এটাই হলো কঠিন বাস্তবতা তো আল্লাহ তালা জয়েন করে দেবেন ফ্যামিলিকে আমাদের সঙ্গে এরপরে আল্লাহ আর তাদের আমলের কোনো কিছু আমি করব না হাই প্রশন দিয়ে যে নিয়ে আসলো ছেলেদের কাছে বা মা বাবার কাছে এখন এই কারণে মা বাবা বা ছেলেদের আমলের কিছু আবার কাঠ করা হবে না তোমার থেকে কিছু নিয়ে তাকে প্রমোশন মিন সাই যারা উপরের র্যাঙ্কে ছিলেন তাদের আবার কোন আমলের একটু কমতি করা হবে না ওনাদেরকে গ্রেফস দেওয়ার জন্য এনাদের থেকে কাটতে হবে না আল্লাহ এমন এক দরাজ দয়া আল্লাহ তালার আছে একজনকে দেওয়ার জন্য থেকে হবে না আমার আল্লাহর কাছে এত বেশি আছে সেই আল্লাহর কাছে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি তো আল্লাহ তালা বললেন এখন তার অর্থ এই নয় যে ছেলে নেক পিতা মাতা নেকা থাকলে ছেলে মেয়ে অটোমেটিক্যালি চলে যাবে তাদের কিছু শর্ত আছে কি শর্ত আসে ছেলে কি শর্ত আসে শর্ত বলে দিয়েছেন আগেই ওয়াস্তাবা তুরিয়া তুন বি ইমান ছেলে পরিবার পরিজনে তাদের ইমান থাকা শর্ত আছে তাদের কি শর্ত আসে ইমান থাকা মিনিমাম ইমানের স্ট্যান্ডার্ড তারা মেনটেন করবে আমি মিনিমাম আমলও থাকবে তারা যদি মারাত্মক কবিরা লিপ্ত থাকে ইমানের মধ্যে তাদের দুর্বলতা থাকে তাহলে এরকম যেকোনো একটা পিতা মাতার সঙ্গে জোগাড় করে দিবেন না যেকোনো ছেলে মেয়েকে পারবেন না নুয় আলাহিসাল্লামের যে ছেলে ইমান ছিল না কাফের হয়ে গিয়েছিল তাকে আল্লাহ নুয়াল সালামের কাছে জয়েন করাই দেবেন দেবেন না ইব্রাহিম আলাহ সালামের পিতা আজর কাফের ছিল মশ্রেক ছিল ইব্রাহিম আলাহামের কাছে পৌঁছে দেবেন নাকি না আলী সরি আবু তালেব নবী ইমানের শর্ত আদায় করতে পারে না ইমান ছিল না এই জন্য আমাদেরকে মেকসিওর করা লাগবে যে ইমান আকিদার বুজ এবং এই ইমানের অংশ হচ্ছে আমল তার মিনিমাম স্ট্যান্ডার সরজ ওয়াজিব এই আদায় করা শরীরে হালাল হারাম মেনে চলা কবি কবিরা গুনা থেকে দূরে থাকা এতটুকু জেনারেল আমল আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে আমরা মেনটেন করার বিরাট মজাহাদা কষ্ট পরিশ্রম করতে হবে কিনা আমাদেরকে করতে হবে যদি এমন হয় যে আমার ছেলে খুব তাহাজত গুজার নাও হয় কিন্তু হারাম কাজে যায় না কবিরা গুণা করে না মিনিমাম ফরজ ওয়াজিব আবাদত আমল নামাজ বোঝাগুলোকে না তাহলে সুবিধা আছে যে আল্লাহ তালা তাকে পার করে দিবেন প্রমোশন দিয়ে দিবেন কিন্তু তার যদি মৌলিক গলত থাকে ইমান আকিদা মৌলিক ফরাজ বাদত আমলের মধ্যে কবিরা গুণা মধ্যে ডুবে থাকে তাহলে সেটা কিন্তু আল্লাহ তালা এভাবে অটোমেটিক প্রমোশন দিয়ে সব শেষ করে দিবেন না এই একটা শর্ত এরপরে আল্লাহ তালা বলে দিচ্ছেন কেউ যেন আবার আরেকজনের আমলের আশায় খুব ফুর্তিতে না থাকে যে তার আমল আমার ছেলের আমলে আমি জান্নাতে চলে যাবো আমার এত লাগবে না সে খুব দিন তার হয়ে গেছে আমি নিশ্চিন্তে আসি আবার যদি কেউ মনে করেন যে আমার বাবা মাসালে এত পর মানুষ বাবার রুচিলাই তো পার হয়ে চলে যাবো খবরদার এরকম ধোকায় পড়ে অনেকে অনেক হচ্ছে পেশাবের চলে যাবে মরিত সাহেবের কোনো চিন্তা নাই এরকম নিশ্চয়তা দিয়ে পিসি লোক বসে আসে না কয় আমি এমন এক পেশাব ধরছি উনি যে যাবেন ওনার পেছন দিয়ে আমি আছি কোনো চিন্তা নাই এই সমস্ত মিথ্যা ধোকা আল্লাহ তালা বলে দিচ্ছেন যে এরকম উসিলাই কেউ যদি পড়ে যায় খবর আসে পরিষ্কার দিলেন দিয়ে এখন বলতেছেন যে মৌলিক প্রিন্সিপাল আরেকটা আছে ভালো করে শোন কুল্লুমা রাহীন মূল জিনিস হচ্ছে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নার্স সে নিজে যে আমল করেছে এই তার কাছে সে বন্ধক আছে নিজের আমলের কাছে প্রত্যেকেই বন্ধক আছে রাহিন মানে বন্ধক দেওয়া বন্ধ কি তাহলে নিজের আমল দিয়ে নিজের যান ছড়ানো হবে আমাদের দেশে জমি বন্ধক দেয় দেয় কিনা বন্ধক ছড়াইতে হয় টাকা দিয়ে। তা আল্লাহ তালা বলেন যে প্রত্যেকটি ব্যক্তি তার যে কামাই করেছে তার আমল দ্বারা এই আমলের কাছে সে বন্ধক আছে তার আমল থাকলে বন্ধক ছুটবে জাননাতে যেতে পারবে নিজের আমল যদি মোটেই না থাকে আমার ছেলে মেয়ে আমার মা বাবা আমার কিছু করে দেবে এই চিন্তা হবে না আসল হলো কোনটা নিজের আমল আসল মা বাবার আমল যে মা ফাতেমা তুমি আমল করো তোমার যদি আমল না থাকে তাহলে আমি মোহাম্মদ সাল্লাম তোমার বাবা তোমাকে আল্লাহর কাছ থেকে ছড়ানোর জন্য কিছুই করতে পারবো না তবে আমল থাকলে কিছু করার ব্যবস্থা আছে কারণ আল্লাহ নবী সুপারিশ করতে পারবেন নিজের আত্মীয় সুপারিশ করতে পারবেন কিন্তু মৌলিক বুনিয়াদ থাকা লাগবে সেটা যদি মিস করে ফেলে আর আরেকজনের উপর ভরসা করে কাজ হবে না তাহলে এই সমস্ত কোরআন হাজি দলিল এগুলা বিশ্বাস করব। না এক পীর সাহেব বলতেছে আরেকজনে বলতেছে এমন এক পীর আসছে তাকে ধরো সোজা জানাতে চলে তো যাব দেয় কি জানেন বলে এক বাংলাদেশের ঢুকতে হলে পাশ নেওয়া লাগে তুমি যদি কোন মন্ত্রী মিনিস্টারের সঙ্গে থাকো তার সঙ্গে তার ব্যাগটাকে নিয়ে যাও তোমার কোন পাশে জিজ্ঞাসা করবে না মন্ত্রী পার হয়ে গেছে তার সঙ্গে অটোমেটিকলি তুমি পার হয়ে যাবে। তো এইরকম যদি তুমি এমন একজন পির সাহেব ধরো যে পার হয়ে যাবে তার খেদমত করো তার পিছনে যে পার হয়ে যাবে জিজ্ঞাসা করবে যুক্তি দেখছেন এই বলে মাঝে মাঝে এতক্ষণ হাদিস বললাম রসুল মা ফাতে কি বললেন কোনটা বিশ্বাস করবেন রসুল হাদিস নাকি এইটা বলবেন যে আপনি মেয়ে আসবে এক কথা বলেন তাইনি তো আরেক মেয়ে আসাম তাই না আরেক কথা বলেন এইটা আমাদের কিছু কিছু লোকের মাথায় আসে এই কথা কি ঠিক খবর তার কথা বলবেন না যে কোন দেন নাই কোরআন হাদিস দিয়েছেন এক মেয়ে সাহেব উত্তর দিকে নিয়ে যাবে এই কাম তো হয়েছে আমাদের বাইরের মোকার লজ্জার বিষয় এই খবর দেখে এসে আমাকে এক ভদ্রলোক বললেন বাংলাদেশি না তিনি অন্য দেশি টিভিতে হেট হয়ে গেল আল্লাহ মাফ করে দিব তিনজন মুসলিম যদি আপনার নামাজ পড়তে চাইনা তার এরকম ইমাম কেমন নামাজ পড়াতে রাজি হয় আর অবস্থা কি ধরনের একটা ষড়যন্ত্র নিয়ে মানে একটা ইসলামের বিরুদ্ধে দুঃস্মনিয়ে যায় যে মসজিদের মধ্যে লাগাই দাও একটা গন্ডোল করা তো এখন কিছু লোক আছে যে তারা ধর্মের ধর্ম কিভাবে ডুববে দিন ইসলাম কিভাবে একটু কলঙ্কিত হয়ে যায় এরকম কিছু ভেদাল লাগাই দাও এরকম একটা ব্যবস্থা করার জন্য তারা ইমাম টিমাম নিয়োগ করার ক্ষেত্রে এই সমস্ত গভীর ষড়যন্ত্র কাজ করছে তারপরে হয়ে গেছে না হয়ে গেছে ঠিক আছে নামাজ না পড়লে ভালো না পড়ে সেটা নিয়ে এরকম জুতা মারা মারি মসজিদের আমাদের দেশের এই সমস্ত জিনিসের যে কি অভাব সহি কোরআন হাজি চর্চা বাইতুল বোকার মসজিদে এরকম দিন কোরআন হাজিসের আলোচনা বড় বড় মজলিশ এরকম বসার দরকার ছিল না এরকম করে ইসলামের আলোচনা হওয়ার কথা ছিল না নবী কারিমালাম মসজিদের তখন নিয়ে চিন্তায় আসি আমরা আল্লাহ মাফ করুন তাহলে কারো ওসিলায় পার হওয়া যাবে না আসল কথা হলো কি আমার মা বাবা কে আল্লাহ আরো কার বানান তাদের নেক কামল বেশি থাকে আমার ছেলে মেয়ে নাতি নাতিনের নেক কামল বেশি থাকে আল্লাহতালা তাদেরকে তাদের আমলে কিছু আমার কাছে ফায়দা দিতে পারেন কিন্তু মূল কোনটা আমার তো হলো আসল আমার তারপরে না থাকলে এখানে কিছুই আসবে না এরপর আল্লাহ তালা জান্নাতের নিয়ামতের আরো কিছু কথা বলছেন আর এই তখন তারা সোফা সেটে বসে থাকবেন গল্প গুজব করবেন বন্ধু বান্ধবের কাছে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মজা এনজয় করবেন আর কি হবে তাদের কাছে রেলম্যান আসবে ছোট ছোট বাচ্চারা আসবে তাদের খেদমত করার জন্য এত ফুটফুটে এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা এখন দেখেন কি সুন্দর আল্লাহ তালা একটা পরে একটা নিয়ম বলছেন প্রথমে আল্লাহ জন্নাতের নাইমের কথা বললেন এরপরে খাওয়া দাওয়ার ফাঁকিহীন ফল ফুট আরো কি রকমের আছে পান করা সব বললেন এরপরে সোফা সেটে বসে গল্প গুজব করবে আরেকটা দরকার বিবি আস্তে করলেন ছেলে মেয়ের প্রতি আকর্ষণ তো কম না এখন জাননাথে যে এত বিবি থাকে মেলামেশা হবে এক একজনে কটা করে বাচ্চা জন্ম দিবেন জান্নাতের একটাও জন্ম দিবেন না কারণ জন্মের মধ্যে কষ্ট আছে জানার মধ্যে অনেক ঝামেলা আছে এই কষ্ট আল্লাহদের বাচ্চা তো দরকার এই সুন্দর ফুটফুটে বাচ্চা ঘোরাঘুরি করছে একটু ফুটফুটে বাচ্চা তখন আপনার বাচ্চা আস্তে আস্তে হাঁটে একটু বড় হয় দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে সব হা নাল্লা কিরকম মনে হয় বলেন তো এই নিয়ে দুনিয়াতে আল্লাহ তালা এটা জাননাতেও সেই শখ মেটাবেন আর কিরকম বাচ্চা সেগুলো হাই হাই ওই রকম বাচ্চা তো পৃথিবীতে দেখেন নাই কেউ সেগুলোর নিজের ভাষায় দিচ্ছেন তারা মনে হবে সুরক্ষিত মনিমুক্তা। সুরক্ষিত ফ্রেশ মনিমুক্তা, মনিমুক্তা যদি মানুষ ব্যবহার করে কিছুদিন তাহলে তো একটু রং টং একটু একটুখানি কমে আসে আর তখন একদম র ওয়ান ভেরি ফ্রেশ ওয়ান বাইর করা হয় সেটা কিরকম ফ্রেশ থাকে একদম চকচক করে আমি কি সোনা দেখেন না আপনি সনের অলংকার কিনেন প্রথমে কিনে কত ফ্রেশা দেয় এক দুই পরে মনে হয় একটু ময়লা হয়ে আসছে নংটা একটু নষ্ট হয়ে আসছে ফ্রেশট টার আলাদা একটা অতিরিক্ত চাকচিক্য আছে আল্লাহ তারা বলবে তাদেরকে দেখলে মনে হবে একেবারে ফ্রেশ মণি মুক্তার টুকরা মনে হয় এক একটা সে গল্পের কথা আল্লাহ তারা জান্নাতি লোকেরা আড্ডা দিবেন একে অপরে বন্ধু বান্ধব দুই হাজার ছোট বন্ধু ছিলেন বিলাতে এসে তারা একসঙ্গে একসঙ্গে আসছিলেন একসঙ্গে থাকছিলেন এখনো যখন বিশ বছর পরে দেখা হয় কোন জান্নার মধ্যে ইসলাম মসজিদে দেখা যায় হাইরে কিভাবে জড়াই ধরেন জান্নাতে যখন দেখা হবে এরকম লোকদেরকে জড়াই ধরতে মনে গল্প করতে মনে হবে তো সেখানে একসঙ্গে বসে আড্ডা দিবে কি খবর অনেক কাহিনী বলবে কি গল্প করবে অনেক গল্প করবে। আপনারা যখন দেখবেন নিজের একান্ত মানুষ অনেক সময় নিজের বিবি বাচ্চার সাথেও অনেক সময় ছোট কালে গল্প করতে মনে চায় তাই না। এই উমুক দাসে ছিলাম কেমন ছিল ছোট কালে যে স্কুলে লেখাপড়া করেছি গ্রামে হৈ করেছি জয়া জয় করেছি পুকুরে সাঁতার কাটছি তারপরে গরমের দিনে গাছে উঠে কাঁচা আম কেটে খেয়েছি এইগুলো কত শখের গল্প আছে এগুলো করতে মনে চায় এগুলো দুনিয়ার গল্প করবেন ওনারা বসে বসে গল্প করতে গিয়ে আসলে মনে পড়বে যে ইয়েশা আলুন অনেক কথা জিজ্ঞাসা করবে কিভাবে আমরা আল্লাহর কাছে এই মর্যাদা লাম কোন কোন আমল করেছিলাম ওইগুলো বিষয়ে আলোচনা করতে মনে চাইবে তারপরে বলবে আমরা দুনিয়ার মধ্যে আমাদের পরিবার পরিজন নিয়ে যখন চলাফেরা করেছি দুনিয়া কামাই করেছি সংসার গড়েছি বিল্ডিং বানিয়েছি ইনকাম করেছি কিন্তু আমরা আল্লাহ তালার নিয়ামত আরেকটা সম্পর্কে আল্লাহ কবরে যাওয়া লাগবে আখরাতে হিসাব দেওয়া লাগবে জাহার নামের আগুন থেকে জলা বাঁচতে হবে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে এগুলো যারা মাথায় রাখে নাই তারা আজকে সবগুলো জাহার নামে জ্বলছে তুমি আর আমি যে দুনিয়া চাকরিও করেছি ব্যবসা করা চেষ্টা করেছি তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে আজকে মহানে আমরা এই কথাগুলো তারা আলোচনা করবে তাহলে আজকে যারা আশা সম্পর্কে চিন্তা করে না মাথায় টোটালি নাই কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে যখন কোন সময় আপনি দেখা সাক্ষাৎ বাড়িতে আসে আপনি তাদের বাড়িতে যান যারা একদম নামাজ কালামের ধার দাঁড়ে না পর্দা নাই আখেরাতের কোন চিন্তা তাদের মাথায় নাই কোন হারিসের তফসির শোনার কথা জীবনে কল্পনাই করতে পারে না তারা এই জগতে না অন্য জগতের মানুষ তাদের সঙ্গে কথাবার্তা হলে আপনার কাছে কেমন লাগে আমি এরকম অনেক আমার কিছু আত্মীয় স্বজন দেখার চেষ্টা হয়েছে মনে হয় আমি এক ভাষায় কথা বলি উনি মনে হয় আর এক ভাষায় কথা বলেন মনে গ্রহে বসবাস করি আরেক নক্ষত্রে আসেনা আলহামদুলিল্লাহ আমাদের গর্বিত হওয়ার কিছু নাই আমাদের অনেক ভরপুর আছে তারপরে একটা জিনিস যে আল্লাহ তালা যে ইমানের দৌলত দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ একটু আমলের নিয়ামত দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নামাজি বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই যে আপনি কোরআন তেলাগত করেন আপনি সকাল সুন্দর জিকির করেন আপনি হালাল তালিকায় চলেন আপনার জীবনের মধ্যে হারামের কোনটাকে আমরা আর একটু বাড়াই আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা ওই জান্নাতের শক মনের মধ্যে নিয়ে আসি আগ্রহ যখন দুনিয়া ঘুর করে ঘুরাই দেই ডাইভার্ট করে দেই যে এই দুনিয়া কখন ফেলে চলে যায় আমার আসল জান্নাতে হচ্ছে আসল প্যালেস তো সেখানে তৈরি হচ্ছে আসল বাড়ী সেখানে তৈরি হচ্ছে জাননাথের মধ্যে আল্লাহ অলরেডি আপনার বাড়ি তৈরি করে রেখেছেন যদি আল্লাহ তালা আপনার কিমত রাখেন জাননা তৈরি হয়ে গেছে না হয়ে যাবে হয়ে গেছে বাড়ি তৈরি হয়ে আসে আপনি ইন্তকার আপনার বাড়ি তৈরি হয়ে গেছে সেদিকে মনোযোগ দেই বাড়িতে তৈরি হয়ে গেছে তার দলিল হল ওমর রাজু আল্লাহ তালা রসুল্লাহ মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে দিবরাল ঘুরে ঘুরে অনেক কিছু দেখালেন এক জায়গায় গিয়ে তিনি দেখলেন যে এত সুন্দর একটা প্রাসাদ বিশাল এক জান্নাত এত আকর্ষণীয় লাগলো তিনি তখন বললেন যে আপনার এক প্রিয় সাহাবি অমরাজাম আসি মেয়ের থেকে এসে অমরাজ খবর দিলেন মেরা ওমর তুমি কি জানো আমি জান্নাতি তোমার তোমার জাননাতে ঘরটা দেখে এসেছি এত লেগেছে আমার মনে চাচ্ছিল ঘুরে ঢুকে ঘুরে দেখে আমি একটা কারণে নাই। যে তোমার পারমিশন না নিয়ে আমি ঢুকবো তোমার আগে আমি ঢুকবো এটা তোমার কাছে কেমন লাগবে এটা আমার কাছে আমি হেজিটেশনে ভুগে আর যাই নাই এই কথা শুনে অমর আদালত কালকে থাকলেন ইয় রাসুল্লাহ আপনি যাবেন আমার জান্নাতে আর সেই আমি মাইন্ড করব। আমার যেন কত বলে নিয়ে আমার তো এই এই আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে দেন তাহলে দুনিয়ার এই ফেতনার জাদুর জাল থেকে আমরা বেরিয়ে আসতে পারব হব্ব দুনিয়া ও কারাহিয়াত এটা থাকবে না উল্টা হবে দুনিয়ার জহর চলে আসবে আর আল্লাহ দেখা হওয়ার নিশা জাগ্রত হবে আমার আল্লাহর সঙ্গে দেখা হলে কি নিয়ামত আসে ঘুরুঘুর করে আল্লাহ রবাহ আলম আমাদেরকে ইমানের এই দরজা আপন করে দিন তো ওনারা বলবেন জাম্নাতিরা ইন্না কুন কাবলুফি আহলিনা মুশফিক পরিবারের মধ্যে থেকে আমরা আল্লাহর এই আখরাত সম্পর্কে জাহান্ন সম্পর্কে আমরা সব সময় ভীত থাকতাম এটা আমরা ভুলি যাই নাই তার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে এই দান করেছেন তাহলে ছেলে মেয়ের সঙ্গে পরিবার সদস্যদের সঙ্গে যখন কথাবার্তা হবে গল্পগ্রত ভাবে তখন শুধু দুনিয়ার খবর আদি দুনিয়ার পলিটিক্যাল কি হলো না হলো তারপরে দুনিয়ার ব্যবসা বাণিজ্য রিসেশন কত নামতেছে কত উঠতেছে পাউন্ডের দাম কাজকে করতে ছেলে আজকে কালো না কমলো সারা দি যদি এগুলা গল্পগ্রত থাকে তাহলে তো ওই আখেরাতের হিভাবার নাই খালি দুনিয়াটাই আছে তাহলে মাঝে মধ্যে কি করতে হবে প্রসঙ্গে এই কথা আলোচনা করতে হবে আখেরাত মুখী করার জন্য এই যে আমরা মুসফিন ছিলাম আমরা জাহান নামের ভয়ে দুনিয়ার মধ্যে খুব আজকে আল্লাহ সেই কারণে আমাদেরকে এত নিয়ামত দিলেন এই এহসান দিয়ে ধন্য করে দিলেন জাহান নামের এই দাউ করা জ্বলন্ত আগুন থেকে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে মাফ করে দিলেন মুক্তি দিলেন আমরা এর আগে আমাদের আল্লাহ খুব করে কাছে অনেক দোয়া করেছি আল্লাহ তালা কাছে দরখাস্ত দিয়েছি আল্লাহকে ডেকেছি এই আগে মানে দুনিয়ার জীবনে আল্লাহকে ডাকার কারণে আমরা বাঁচতে পেরেছি আল্লাহকে বেশি করে ডাকতে হবে দেওয়ার তিনি মালিক তাহলে দুনিয়ার মধ্যে কি আমন করেছিলেন দুইটা আমনের কথা এখানে আসলো একটা আল্লাহর আজাবের ভয়ে আমরা সবসময় দিনের মধ্যে অস্থির থাকতাম একটা হলো যে আল্লাহকে বেশি করে ডেকেছি আল্লাহকে ডাকে কেমনি বেশি করে মানুষ কি কাজ করলে আল্লাহকে ডাকা হয় আল্লাহর ইবাদত করা নামাজটা তো আল্লাহকে ডাকার জন্যই আর ডাকার মধ্যে এই সমস্ত ফরজ ওয়াজিব নফল এবাদতের পাশাপাশি দোয়ার এবাদত একটা বিরাট এবাদত দুটার মধ্যে আল্লাহকে ডাকা হয় আমরা যখন নামাজ পড়ি এটা তো আল্লাহকে ডাকা সোভান রবি আদীম আমার রব কত পবিত্র আমার রব কত বড় এই কথা বলছি আল্লাহ আকবর আমার রব সবচেয়ে বড় ইয়া আবু আমার রবকে ডেকে বলছি আমি ইবাদ করলে তো আল্লাহ শুধু আপনারই করি সাহায্য চাইলে দুনিয়া আখড়াতে কোনো দরকার হয়ে গেলে আল্লাহ আপনার কাছে হাত বাড়াই এভাবে আল্লাহকে ডাকা খুঁজছে না মধ্যে এই দিল দিয়ে ডাকা যখন এই নামাজটা পড়ি তখন আল্লাহকে ডাকছি আমি এই মনোযোগ থাকবে এখন আপনি যদি কাউকে ডাকেন পৃথিবীতে এই আব্দুল করিম এদিকে আস এখন আপনি যদি তাকে ডাকে আর অন্য কাজ করেন দিকে তাকান তো ঠিক ডাকা হলো এদিকে আসো এদিকে আসেন যাকে আপনি ডাকছেন তার দিকে আপনার তাওয়াজ্জো থাকবে তাই না তার দিকে মনোযোগ থাকবে সে বুঝবে তো আপনি তাকে ডাকছেন এখন আপনি যদি অন্য কাজে ব্যস্ত থাকেন মন অন্যদিকে থাকেন আর একজনকে ডাকেন এ ডাকেইটা আর পাওয়া যায় যে আসলে তো তার প্রতি আপনার মনোযোগ নাই আমার আল্লাহ তারা তো শুধু দেখেন না দিনের ভিতের খবরও জানেন কি পরিমাণ মনোযোগ দিয়ে কি পরিমাণ আগ্রহ করে কি পরিমাণ খুশু সহকার আমার আল্লাহকে ডাকা হচ্ছে এটা এই কোয়ালিটি অনেক তফাত হয়ে আল্লাহকে ডাকার জন্য নামাজ পড়ার ক্ষেত্রে এবাদত করার ক্ষেত্রে করম তেলাবাতের ক্ষেত্রে স্টেফারের ক্ষেত্রে আর দোয়া করার ক্ষেত্রে আল্লাহকে বেশি করে ডাকতে হবে বেশি করে ডাকার জন্য কি করতে হবে বেশি করে দোয়া পড়তে হবে বেশি করে দোয়া পড়ার জন্য নবী করিম সাল্লা আমাদেরকে কি কি জিনিস কোন তরিকা বাতায় গেলেন কি করতে বললেন তিনি আমাদেরকে কোন কাজ করলে আল্লাহকে বেশি করে ডাকা হবে বলেন কার মাথায় আসে না একটা আমাদের কথা বললাম এটাতে এ বাতাতে পরে আর কি তরিকা আছে আল্লাহকে বেশি করে ডাকার জেকের তসমি দোয়া যে নবী করিম সাল্লাহাম যে বিরাট বিরাট দোয়ার এই যে পর পৃষ্ঠা আমার জন্য রেখে গেলেন সকালে অনেকগুলো দোয়া এবং জেকের শোয়ার আগে অনেকগুলো দোয়া এবং জেকের এই যে আমর গুলো আসবাহনা ও আসবাহ কলিল্লা আমা ও আমসলমুল কলিল্লা এরকম করে অনেকগুলো দোয়া দোয়ার ফিরিস্তি রেখে গেলেন এগুলো কি করার জন্য রেখে গেছেন এগুলো দিয়ে আল্লাহকে ডাকা হয় এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো মুখস্ত করে ফেলা মুখস্ত না হলে দেখে পড়া যাদের পড়তে কষ্ট হয় বুকশপে ওটা নিয়ে যান নিয়ে সকাল বেলা আপনার ট্যাপ রেকর্ডারে বা আপনার ডিবি কোন জায়গায় সিডি প্লেয়ারে লাগিয়ে দিয়ে সকাল সন্ধ্যা এগুলো যদি আমরা শুনি তাতেও যারা পড়তে পারি না তাদের জন্য এই আমল করার সুযোগ আছে নবী করিম সালাম প্রত্যেক দিন সন্ধ্যায় প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিন শোয়ার আগে আল্লাহকে অনেকক্ষণ দোয়া করে ডেকে তারপরে ঘুমাতেন তারপরে ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকতেন আর সেই কথা আল্লাহ তাল কোরআনে পাকে বলেছেন সাববে হু হু বক্রতা আসিলা গদু আসি কত জায়গায় করণে বলেছেন বিল গোদুয়েলা আসল সকালে সন্ধ্যা বিকালে সকালে বিকালে সকালে বিকালে আল্লাহকে বেশি করে জেকের করা বেশি করে তসবি করা বেশি করে ডাক তাহলে ফাদু এই দোয়া করাটা খুব দরকার দোয়ার অভ্যাস রাখা দরকার দোয়া মমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র দোয়া হুয়াল এ দোয়া হচ্ছে আসলে বাদক এই দোয়া নবী করিম সাল যেভাবে করেছেন সেইভাবে আমাদের দেশে দোয়া আছে একটা নিজস্ব ফর্মুলার এক ট্যাবলেটের দোয়া আছে নবী করিম সাল্লা ওই ট্যাবলেট না নিয়ে নিজেদের ট্যাবলেট একটা বানিয়ে নিয়েছি পরে এক মিনিট আল্লাহ এইটা একটা মনে করে নিয়েছে অথচ রসুল্লাহ সাল্লা আলাই কিভাবে দোয়া করেছেন নিজে ব্যক্তিগতভাবে একা একা না আমাদের পরে যতক্ষণ লাগে সুযোগ থাকি তিনি করেছেন যেদিন বেশি দিন বেশি করেছেন যেদিন কম সময় পেয়েছে একটু কম করেছেন প্রত্যেক সাহাবি নিজে নিজে প্রত্যেক নামাদের পরে নিজে নিজে একা একা দোয়া করেছেন সকাল সন্ধ্যা দোয়াগুলোকে আমল করেছেন এবং বেশ সময় নিয়ে করেছেন এক মিনিট ইমামের সাথে করার জন্য বসে থাকেননি এই প্র্যাকটিস ছিল না আসল তরিকায় দোয়া করতে হবে যে তরিকায় রাসুল্লাহ সাল্লা সালাম দোয়া করেছিলেন এতে কি আমাদের বুঝে আসছে না আসেনাই রাসুল উল্লাহ সালাম তরিকাটা উত্তম না আমাদের দেশে যেটা চলে আসে ওইটা উত্তম এই বুঝটা আমাদেরকে আল্লাহ দিয়ে দিলে আমরা সবকিছুতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবী করিম সালামের জীবনে তিনি কিভাবে দোয়া করেছিলেন হেসম মুসলিম এই দোয়ার কিতাব খুলে দেখেন কি কি তরিকায় কোন কোন দোয়া কিভাবে করেছেন ফরজ না আমাদের পরে তিনি কি দোয়া করেছেন দেখেন কতগুলো দোয়া করেছেন আমাদের ইমাম সাহবারা এতগুলো করেন না এতগুলো করা সম্ভব হবে না সবাই মিলে করতে গেলে এই জন্যই এটাকে প্রত্যেককে একসঙ্গে করার কথা রেকমেন্ড না করে তিনি নিজে নিজে একা একা আমল করেছিলেন সেই তরিকায় আমাদেরকে আসতে হবে সহি তরিকা কাজেই আমরা যে তরিকার কথা আলোচনা করি এই তরিকার উদ্দেশ্য দোয়া উঠাই দেওয়া না দোয়া বাড়াই দেওয়া দোয়া বাড়াইয়ে দেওয়া আল্লা বুঝটা আমাদেরকে দেখি দোয়া বেশি করে করার জন্য বসেন তিন তসুরি করেন আয়তল কুসি পড়েন যে সমস্ত দোয়া তিনি করছেন সবগুলো পড়েন লাই লাই লবার পড়েন এইগুলো করি অনেক সময় দিই এক মিনিটের দোয়া করবেন না একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে দোয়া করি আর যার যার নিজের কথা মতো আল্লাহর কাছে বলি আমার মনে অনেক দুঃখ আছে আমার নিজের গুণাগত আমি স্মরণ করি এটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে তিনি হচ্ছেন অনেক বড় মেহরবান তিনি অনেক বড় ফজিলাতের অধিকারী দানের অধিকারী আর তিনি অনেক কিছু অনেক দয়াময় দিলের অধিকারী তিনি এই আয়াত প্রসঙ্গে একটা হাদিস এসেছে আমাদের মা আয় সারি আল্লাহার আমল মশরুখ তা ইরাদিয়াল আহ বলেন যে আমাদের মা আয় আনহা যখন এই আয়াতটা পড়তেন সুর আতর এই আয়াতটা যখন পড়তেন আঠাশ নম্বর আয়াতটা কমান্নাল আলাইনা আল্লাহ করলেন আমাদের ইনা রাহিম তিনি হচ্ছেন অনেক বড় মেহরবান রহমদিন এই দুটো আয়াত সাতাশ নম্বর আঠাশ নম্বর আয়াত যখন তিনি পড়তেন তেলাবাদ করতেন তখন তিনি অনেকক্ষণ দোয়া করতেন আল্লাহ তিনি এই আপনি আমাদেরকে মান করেন এহসান করেন ধন্য করেন জান্নাত দিয়ে আর আমাদেরকে আদাব সামুম জাহান নামের এই দাউ দাউকের আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দিন প্রটেকশন দিন ছাত্র আস বললেন যে মা আয়সা এই দোয়াটা কোথায় পড়তেন ফি সাল্লাহ নামাজের ভিতরে পড়তেন কলা না ভিতরে পড়তেন তো নামাজের ভিতরে আপনি যখন তেলাওয়াত করেন তখন যখন যে জিনিসটা আছে ওই সময় সরাসরি রেসপন্ড করা যায় যখন যদি আল্লাহ তালা বলেন তখন যদি বলেন আল্লাহ এই কথা যখন আসে আল্লাহ আল্লাহ সালু করে যান না দয়া করে দেন এটা শুনন নবী করিম সাল্লা সাল্লাম যখন সুরা পড়তেন তিনি এভাবে আল্লাহর কাছে দরখাস্ত দিতেন ফাঁকে দিতেন মিল করে করে কোন আয় বলা হচ্ছে রেসপন্ড করতেন এরকম করে নামাজ হচ্ছে জীবন্ত নামাজ এরকম তেলাওয়াত হচ্ছে তেলাওয়াত আমাদের শরীরের মধ্যে লোম খাড়া হয়ে যাবে কম্পন আসবে ওয়াজিলাত গুলো বহু দিন নরম হয়ে যাবে তেলাওয়াতের অ্যাকশনে নামাজের খুশুর হালাতের কারণে এইগুলো হচ্ছে সত্যিকার আমল এই আমল যখন মানুষের হয়ে যায় তখন আল্লাহ তালার কাছে এই পুরস্কার পাওয়া যায় এই নিয়ামত পাওয়া যায় যে নিয়ামতের কথা আল্লাহ তালা বললেন তারপর আল্লাহ তালা বলছেন ফেদাকের ফেমিনা তেরবিকা বিকা জন আমি আকুল মানু। আপনি তাদেরকে এই দাওয়াত পৌঁছিয়ে দেন আপনি আপনার রবের নিয়ামত পেয়ে নবুত পেয়ে দিন পেয়ে শরীয়ত পেয়ে ওয়াহি পেয়ে আপনি যেভাবে ধন্য হয়েছেন তারা বলছে আপনি জাদুকর কাহিন অথবা গণক অথবা পাগল অথবা কবি এগুলো যে তারা বলছে এগুলো আপনি কান দেবেন না আপনি আপনার কাজ করে যান আপনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে গত সপ্তাহে আগে সপ্তাহে বলেছিলাম দু তিন সপ্তাহ আগে যে যারা দিনের কাজ করে তাদের বিরুদ্ধে মিডিয়া কি করে মিথ্যা অপপ্রচার করে সেই কথাটা আগামীতে আবার আসছে এবং এই প্রসঙ্গে আমি আগামী সপ্তাহে যে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এই কোরআন কি জিনিস সেটাকে তারা জাদু কবিতা ইত্যাদি অথবা তারা বলল যে তিনি এটা নিজে বানিয়েছেন রচনা করেছেন কোরআন এর মর্যাদা তারা দিল না কোরআন মর্যাদা যে মানুষ দেয় না কোরআন কি জিনিস এই বিষয়ে আল্লাহ তালা তৌফিক দিলে আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ কিছু কথা বলতে চাই তাই এই জন্য এই আয়াতগুলো দেই ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা উনত্রিশ নম্বর আয়াত থেকে তাফসিল করব। রদি আল্লাহ তৌফিক দেন ইনশ এবং কোরআন শরীফের প্রকৃত মর্যাদা কি হওয়া উচিত আমাদের কাছে একটুখানি কিছু সময় নেবো ইনশালা আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আলহামদুলিল্লাহ মু والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المسلين نبينا محمد وعلى آله وأصحابه المعين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اكفل لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن تعفيته منا فتوصه على الإيمان اللهم لا تحرمنا أدورهم ولا تفتن بعدهم اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير حسن الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا تقبل منا إنك أنت السميع العليم واغفر علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك السلام عليكم ورحمه الله تعالى وبركاته